بسم الله الرحمن الرحيم رسول الله ربنا وبالإسلام أحيانا وعلمنا بأن نبقى لدين الله أعوانا تجمعنا بنور إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شمالة بستتي فور بأمره মিল্লাতি ইব্রাহিমের পরিচয় ও ভিত্তিমূল নিয়ে সামান্য আলোচনা করেছি এই আদর্শ দিয়েই আল্লাহ তালা যুগে যুগে নবী রাসুলদের পাঠিয়েছেন তাদের জন্য এবং তাদের উম্মার জন্য এই আদর্শই নির্বাচন করেছেন দেখুন কোরআনে যেসব নবীদের আলোচনা এসেছে তারা সকলেই নিজ নিজ জাতিকে মিল্লাতি ইব্রাহিমের মর্মকথার দিকেই আহ্বান করেছেন ইব্রাহিম আলিহিসাল্লাম যখন তার পিতাকে মূর্তি পূজা করতে দেখলেন তখন তিনি স্পষ্টভাবে তার পিতাকে সম্বোধন করে বললেন ইন্নি আরও একা ওকৌমকাফি দলায় আলিম মু निश्चय वाति केुमराहित लिप्त देखी इब्राहिम आलिस्लम संहारे कहानी तो प्रसिद्ध निज हाथ तर मूर्तिगुले मटिर मिसिए दें अतपर जनता जिज्ञासबाद तकुदू नमिंग दू नील्लामालंगफाईकुम उ तुम्हारे अल्लाह के बद दिए एम किस इबादत कर যা তোমাদের কোনো লাভ বা ক্ষতি করতে সক্ষম নয় ধিক তোমাদেরকে এবং আল্লাহ ছাড়া তোমরা যাদের ইবাদত করছ তাদেরকে তবু কি তোমরা বুঝবে না আজ আমরা তাগুদদের পিঠে হাত বুলিয়ে তাদের সামনে হাটু গেড়ে বসে তাদেরকে সৎ আনার ব্যর্থ চেষ্টা করি এটা কেমন দাওয়া যে দাওয়ায় নসিহাত নেই এটা কেমন দাওয়া যে দাওয়ায় সংশোধন নেই দেখুন হুদা আলিহিসামকে আল্লাহ তালা ও আদের কাছে পাঠালেন আল্লাহ তালা বলেন ও ইলা আয়াদ হুদা। আমি আজ জাতির কাছে তাদের হুদকে পাঠিয়েছি তিনি বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহ ইবাদত যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নেই তোমরা মিথ্যাবাদী ছাড়া আর কিছুই নও এরপর যখন তার কোম তার দাওয়াত উপেক্ষা করল তাকে নিয়ে বিদ্রূপ করল তখন তিনি তাদের স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন ইন্নি উদুল্লাহ ওয়সাদু আন্নি বারি উম্মা তুষ্টি কুন সাক্ষী রেখে বলছি এবং তোমরাও সাক্ষী থাকো আমি তোমাদের এসব প্রতিমা থেকে পবিত্র অতএব তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র পাকাও অতপর আমাকে অবকাশ দিও না আমি আমার ও তোমাদের রব আল্লাহ সুবাহানো হওয়া তালুর উপরেই ভরসা করি যিনি বিচরণশীল সকল প্রাণীর অধিপতি নিশ্চয়ই আমার রবৈ সঠিক পথে আছেন সুবাহ একটু চিন্তা করুন কেমন সঙ্গীর মুহূর্তে তিনি এমন কঠিন ভাবে তাদের জবাব দিয়েছেন না ছিল কোনো ক্ষমতা আর না কোনো শক্তি কিন্তু নিজ আদর্শ বাস্তবায়নে কোনো দুর্বলতা নেই হজরত সালেহ আলহ ইসাল্লাম যাকে আল্লাহ তালা কমে সামুদের হেদায়তের জন্য পাঠিয়েছিলেন তিনি এসে তাওহীদের আওয়াজ বুলন্দ করলেন এক মাহবত উ তার বিধানের প্রতি আত্মসমর্পণের রাহমান জানালেন আল্লাহ আল্লাহতালা বলছেন وإلى ثمود أخاهم صالحا قال يا قوم اعبدوا الله ما لكم من اله غيره أم سمود জাতির কাছে তাদের ভাই صالحকে পাঠিয়েছি তিনি বললেন হে আমার জাতি তোমরা এক আল্লাহর ইবাদত করো যিনি ছাড়া তোমাদের আর কোনো রব নেই এরপর যখন তারা তার কথা মানেনি তার অনুসরণ করেনি তখন তিনি ও তার সাথীরা এ নাফরমান ও অবাধ্য জাতি থেকে মুক্ত হয়ে গেলেন তাদের পরিত্যাগ করলেন অতঃপর কঠিন শাস্তি এ জাতিকে নিশ্চিহ্ন করে দিল নাউذু বিল্লাহ এভাবে নোহ আলাইহ ইসাল্লাম মুসাউ হারুন আল ইসাল্লাম ইহিয়াউ জাকারিয়া আলিহ ইসলাম সহ অন্যান্য আম্বিয়াই কারামু দাওয়ার ক্ষেত্রে এ পথে হেঁটেছেন দাওয়াতের অঙ্গনে এই আদর্শকে তারা আঁকড়ে ধরেছেন এই পথ ও আদর্শ থেকে তারা এক চুল পরিমাণও বিচ্ছুত হননি এর জন্য তারা বহু কষ্ট ও জুলুম নির্যাতনের শিকার হয়েছেন আমাদের প্রিয়নবী সাল্ল আলিহসাল্লাম এর ব্যতিক্রম নন তিনিও এই আদর্শের এক মূর্ত প্রতীক তার জীবনের প্রতি দৃষ্টিপাত করলেই তাতে মিল্লাত ইব্রাহিমের বৈশিষ্ট্যগুলো গুলু স্পষ্টভাবে ফুটে ওঠে बद प्राप्त हन चार दिखे तक मानुष आल्लाबाद के बदा निजे मन मत हजारो मूद तैरती असारता खुले खुले बर्णना कर लें घायरुल्लार इबादत ऐड़े एक आल्ला इबादतर दिखे आहवान जान पथ घाट मजमा समूहे हजर मौसुमे रसुल्लाह सल आलहीसलम लुकें याइय नास ইলাহ ইহ তুফ লিখু হে লুক সকল বল লা ইলাহা ইল্ল্লাহ তাহলে সফল কাম হবে সুবাহান্লাহ একদিকে নবী করিম সাল্ল আলী আসাল্লাম আর অপরদিকে পুরো কুরেশ গুত্র তিনি একাই তাওহীদের দাও দিতে শুরু করলেন একাই তাওহীদের ঝান্ডা হাতে তুলে নিলেন হুমকি ধমকি ক্ষমতা বা সম্পদের প্রলোভন কোনোটি তাকে সত্যের পথ থেকে বিচ্ছুত করতে পারেনি যাদের বিধান আসতে দেরি হয়েছে কিন্তু কাফিরদের সাথে বারাতের ঘোষণা করতে দেরি হয়নি তাদের মাঝে থেকেও তাদের সাথে শত্রুতার ঘোষণা দিতে কুণ্ঠাবোধ করেননি আল্লাহ তোমাধুম দিন ইয়া দিন বলুন হে কাফেরা তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না আর আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদতকারী নও আর আমি তার ইবাদতকারী নই যা ইবাদত তোমরা করছ এবং তোমরাও তার ইবাদতকারী নও যার ইবাদত আমি করি তোমাদের দিন তোমাদের জন্য আর আমার দিন আমার জন্য এমন কি বিভিন্ন গ্রহণযোগ্য হাদিসের আলোকে জানা যায় যে মাক্কিজীবনের আলী ওসাল্লাম মূর্তি ভেঙেছিলেন যা মুসিকদের প্রতি তীব্র বিরোধিতা ও তাদের বিরুদ্ধে প্রকাশ্য শত্রুতারই বহিপ্রকাশ প্রিয় উপস্থিতি এ হল আমেই কারামের দাওয়াতের পন্থা মিল্লাতি ইব্রাহিমের বাস্তবিক অনুসরণ এখানে নবীদের সামান্য কিছু দৃষ্টান্ত আলোচনা করা হয়েছে চিন্তাশীলদের জন্য এটুকুই যথেষ্ট তবে জেনে রাখা প্রয়োজন যে মিল্লাতি ইব্রাহিমের বাস্তবতা একটু কঠিন কোরআনে বারবার মিল্লাতি ইব্রাহিমের আলোচনা আসার এটিও একটি কারণ যে যাতে আমরা বিষয়টিকে গুরুত্বের সাথে গ্রহণ করি এবং যথাযথভাবে এর উপলব্ধি করতে পারি সম্মানিত উপস্থিতি মিল্লাতি ইব্রাহিমের বাস্তবতা হল এটি মানুষের মাঝে পার্থক্য করে দেয় অর্থাৎ দিনের জন্য লোকদের সাথে সম্পর্ক ছিন্ন করা পৃথিবীবাসী থেকে পৃথক হয়ে যাওয়া সাহেব বোখারিতে বর্ণিত হয়েছে যে মহাম্মদ ফারকুন বাইনান্নাস মোহাম্মদ সাল্ল আলী ওসাল্লাম মানুষদের মাঝে পার্থক্যকারী দ্বিতীয় আকাবার মুহূর্তে আসাদ বক্তব্য এর সাক্ষ্য বহন করে সে সময় তিনি হাত ধরে উপস্থিত আনসারী সাহাবাদের লক্ষ্য করে বললেন হেয়া শ্রিবের অধিবাসীরা একটু ভেবে দেখো আমরা দীর্ঘ পরিভ্রমণ করে এ বিশ্বাস নিয়ে এখানে উপস্থিত হয়েছি যে তিনি আল্লাহর পীড়িত রাসুল আজ তাকে এখান থেকে নিয়ে যাওয়ার অর্থই হল পুরো আরব থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া যার পরিণামে তোমাদের শ্রেষ্ঠ লোকদের হত্যা করা হবে এবং তোমরা তরবারির আঘাতের শিকার হবে অতএব তোমরা যদি তা সইতে পারো তাহলে তাকে সাথে নিয়ে চলো এবং তোমাদের প্রতিদান আল্লাহর কাছে আর যদি তোমাদের জীবন হুমকির সম্মুখীন হওয়ার আশঙ্কা করো তাহলে এখনো এ দায়িত্ব থেকে মুক্ত হয়ে যাও তাহলে তোমাদের এই উজর আল্লাহর কাছে কবুল হবে মিল্লাত ইব্রাহিমের এ বাস্তবতা অনেক কঠিন এ পথ ইবতিলা ও সবরের পথ পরীক্ষা ও ধৈর্যের পথ আপনি যখন একত্রবাদের আওয়াজ তুলবেন सत्य के मानुषर सामने स्पष्ट करबें मानवरचित विधान परिवर्ते एक मावी विधानत्मसमर्पण दावत देवेंगत बिुद्धे कथा प्रकाश्य तरह शत्रुता और युद्ध घोषणा देवें तक आपके अनेक कष्ट और निर्तन के मुखोमुखी होते अनेक हो बाधा विपत्तर सम्मुखीन होते हो परिवार और समाज थे बड़ कर देवा बट और कारागारे सम्मुखीन होते जंगी उग्रबदी और फास्द सृष्टिकारी इतार विभिन्न टैग लागिए अपनार भावमूर्ति क्षुण्णा অনেক সময় ঘর ত্যাগ করে হিজরত করতে হবে প্রিয় ভাইয়েরা তবে এটি নতুন কিছু নয় এটি তো আম্বাই কারাম ও আসবে রাসুলদের সুন্না শুধু আপনার সাথে নয় ইতোপূর্বে সকল নবীগণের সাথে এমন আচরণই করা হয়েছে আল্লাহ তালা বলেন মায়া তি হিমিন ইল্লা কানুবিহিস্তাহি উন তাদের কাছে যে রাসুলই আসত তারা তার সাথে ঠাট্টা বিদ্রুপ করত ن الله على بلن ووكذلك جعلنا لكل نبيين عدو من المجرد مين ووكف بررببّكه ونصيرة இভাي আমি প্র্যك نوبর জন্য اورا ধ ত্রبانছি اوهدددنکاریري او شاکاریري হিবে الله جو تষ্ট. ور بن ابراهيم عليهلي اسلام کے مررح بالا হয়েছিল خذ عليه حسلام کے نربذ بالا হয়েছিল موسوهرون عليههسلام کے جادك بول ঢک হয়েছিল আদের پرنا بصل الله عليه و صسلام کے غناক کبي پغ بالا হয়েছিল. এভাবে প্রত্যেক নাবী রাসুলকে কবি অসভ্য বর্বর পাগল নির্ভূত জাদুকর ও দুর্বল এ ধরনের বিভিন্ন নামে ডাকা হয়েছিল আল্লাহ তাহলে এসব ঘটনা প্রবাহ উল্লেখ করে বলছেন কাজা কবিলি হিম্মুর রসুলিন ই কল ও সাহেরুন আউমাজ এভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যে নবী এসেছে তারা বলেছে তুমি তো জাদুকর বা উন্মাদ সাহেব ওখারি ও মুসলিমে বর্ণিত হয়েছে যে ওয়াহিনাজিল হওয়ার পর যখন উমুরিন খাদিজা রহা রাসুনকে নিয়ে ওরাকা নফলের কাছে যান তখন ওরাকা রাসুম সালেন বললেন আওয়ামিজি ইয়াহুম তারা কি আমাকে বের করে দেবে তখন ওয়ারাকা বললেন হ্যাঁ তুমি জানি এসেছ ইতুপূর্বে যারাই তানি এসেছে তাদের সাথেই শত্রুতা করা হয়েছে কিন্তু এতে তারা দমে যাননি পিছপা হননি এসব কষ্ট ও নির্যাতন সহ্য করেছেন হকের উপর অবিচল থেকেছেন এবং বাতিলের সাথে শত্রুতা পোষণ করেছেন শত্রুর আম্বিয়াইকারদেরকে শারীরিক ও মানসিক নির্যাতন করেছিল কাউকে আগুনে নিক্ষেপ করেছিল কাউকে শুলিতে ছড়িয়েছিল কাউকে শহীদ করে দেওয়া হয়েছিল আর কাউকে দ্বিখণ্ডিত করা হয়েছিল সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছিল আমাদের প্রিয়নবী সাল্লাহু আলী ওসাল্লামকে কিন্তু কেউ এ থেকে সরে পড়েননি প্রচলিত হিকমাহ অবলম্বন করে কেউ প্রতারিত হননি সুবাহ সকলে ধৈর্যশীল ছিলেন উচ্চ মনোবল ও মহান আল্লাহ এসব হয়ে গিয়েছিল প্রিয় ভাই অতএব আপনিও এসব বিপদের মোকাবেলা করুন আল্লাহর উপর ভরসা করুন আমি এই এই আদর্শকে আরো মজবুত ধারণ করুন এসব কাফির মুরতাদের জানিয়ে দিন আংতুম निश्चय तुमरा और तुम्हारे पूर्व पुरुषरा स्पष्ट विभ्रांतिम्जित हे सम्मानित करामाषी दावर मध्यमें महान फरिज आदाय सम्भव अतए आल्लाय दिन के, के प्रकाश करफे मूर्त मुख फिरिए नीन निनुकर नींदा जिन अपना विचलित करते नश्चय आल्ला अति निकटे आल्ला केवर साधे ए पथे अबिचल थारौफिक दान कर يا رب العالمين